আসসালামারকমদুল রসুল ফাউজ বসমি রিম هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كرهه المشركون صدق الله العظيم شويه محبتে شويه দরুদ শরীফ রে আল্লাহুম্মা صلی علی سيدنا و نبینا محمد الله علیه وعلى আলি সৈনামী না শফে না মৌন না মোহাম্মদ সালাই ভর কৌসলাম হসল নামী না শফে না বিবহদ কোরআন হদিসের মজলিস আলিমা মুক্তির দামি এক মজলিশ দান দীর্ঘদিন পর্যন্ত মাফির আওয়াজ দাওয়াত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দারে কানে কানে পুষাবার চেষ্টা করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই কোথে কপাল পরার চাটখানে আড্ডার মধ্যে লিপ্ত কেউ গান শোনার মধ্যে দেখার মধ্যে। বেহুদা গল্প উজাবের মধ্যে কপাল পড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না কষ্ট লাগে না তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে নাই হে কপাল পড়া বদনশিব তোমার চাট কি চাটাম আড্ডা মাহফিল হাজির হয়েছে আল্লাপাক রব্বুল আলমিন তৌফিক না দিলে আপনার আমিও কিন্তু আসতে পারতাম না যেই মাওলাইকারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিল অন্তর্ভুক্ত না করিয়া এই মোহামেন মুক্তা কিন জা কি অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন এর জন্য বেজান্না খুশি যার আমরা খুশি এলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি মাজলিস জানেন কেমন দামি এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ ফখর তাহাদের মধ্যে গর্ব করেন মহাব্বাত আমরা অনেকে জানিও না করিও না কি কথা ঠিক না নবী আলাহি সালসালামের উপরে জীবনে একবার দুরুত করা ফরজ একবার দূরত পড়াশী সাল সুন্নত একই মজলিসের নাম শোনার পরে বারবার দুরুত পড়া মুস্তাহ ইমাম তহাবি রহমতুল্লাহ আলহী বলেন যখন যেই সময় যতবার নবীর নাম শোনা হবে ততবারই নবীর উপরে দূরত পড়া অজিব যদি ফতুয়া আগের উপরে আগের উপরে ইমামে তহাবি রহমতুল্লাহ আয়াত দলিল আমরের সিগা কাজী নবীর নাম শোনা হলো নবীর উপরে দূরত পড়ার কারণ আর সবাব তাকরার হওয়ার কারণে মোসাব তাকরার হয় যেমন জহরের নামাজ ফরজ হওয়ার কারণ জহুরের অক্ত আসার কারণে আঁসরের নামাজ ফরজ হওয়ার কারণ আঁসরের অক্ত আসার কারণে যতবার জহুরের রক্ত আসবে ততবার জহরের নামাজ ফরজ হবে যতবার আঁসরের রক্ত হবে ততবার আঁসরের নামাজ ফরজ হবে তাহলে যেহেতু সবাব তাকরার হওয়ার কারণ মোসাব তাকরার হয় তাই নবীর উপরে দূরত্ব নবীর নাম শোনার কারণে কিন্তু যতবারই নবীর নাম শোনা হবে ততবারই দূরত পড়তে হবে এটা তার দলিল ইমামে কার্কি রহমতুল্লাহ বলেন না এখানে আম্বে মতলাকু তাকরার ওয়ালা ইয়াহামিল আমারকে অজেবো করে না সম্ভাবনাও রাখে না কেন যদি তাহলে নামাজের মধ্যে কি দুরুত পড়া অজীব হবে না অজীব হবে না নাম তো শোনা গেল অজীব হবে না কেন ইসকাল প্রশ্ন এর জন্যই মামে কার্কির রহমতুল্লাহ বলেন যে না আমরা মতলাক সে সবসময় তাকরারকে অজেবও করে না এবং সম্ভাবনাও রাখে না যাই হোক এই আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হল যারা নবী প্রেমিক তাদের সাধ্য বেশি বেশি দূরত পড়া উচিত কি কথা ঠিক না তাই দূরত আমরা ফরজ জানলাম দূর অজীব জানলাম দূরত সুনলাম দূরত মুস্তাহ জানলাম দাঁড়ানো কি কি কথা বলেন দাঁড়ানো ফতুয়া দেব না আমি ফতুয়া দেওয়ার জন্য আসি নাই আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম দূরত ফরস জানলাম ইমামদের থেকে দূরত অজীব জানলাম ইমামদের থেকে সোনাথ মোস্তাহ জানলাম কিন্তু দূরদের মধ্যে দাঁড়ানোটা কি আমরা জানি না আমরা আপনার কি জানেন আমি জানি না কি কথা ঠিক না আমি না আপনারা দেবেন কিন্তু আমি এতটুকু বুঝি আমি এতটুকু বুঝি যে দূরত কে নির্দিষ্ট কোন একটা অবস্থার সাথে সম্পৃক্ত করলে দূর কম হবে না বেশি হবে কথা বলেন যেমন আমি যদি বলি দূর শুয়া পড়তে হবে বা দূর বৈশা পড়তে হবে বা দূর দাঁড়ায়া পড়তে হবে কোন একটা অবস্থার সাথে দূরতকে কিছু নির্দিষ্ট করি তাহলে দূরত কম হবে না বেশি হবে কারণ কি যেহেতু মানুষ সবসময় একই অবস্থায় থাকে না যেহেতু মানুষ সবসময় শুয়েও থাকে না সবসময় বৈশাও থাকে না সবসময় দাঁড়ায়ও থাকে না আর আমি তো দূরতকে কোন একটা অবস্থা নির্দিষ্ট করছি চাই সেটা শোয়া হোক চাই সেটা বসা হোক চাই সেটা দাঁড়ানো হোক যে অবস্থায় হোক না কেন তাহলে যেহেতু মানুষ একই অবস্থায় থাকে না আর আমি যদি দূরতকে একই অবস্থা নির্দিষ্ট করি তা নিশ্চিতভাবে দূরত দু একটা বয়ান এখান থেকে নিয়ে যেতে হবে বাড়ির দিকে কি কথা ঠিক না আমি যদি দূরতকে নির্দিষ্ট করে একটা অবস্থা সম্পৃক্ত করে দূর কি হবে আমি যদি বলি তাহলে যারা সবসময় পড়ার কথা বলে তারা একটা আমরাই তো বড় আসে কি কথা ঠিক না আমরাই তো বড় আসে আমরা তো এই জন্যই বলি তুমি শুয়া পড়া পড়তে থাকো বৈশা আসো পড়তে থাকো কখন পড়ি আল্লা আদব শিক্ষা দেয় দুরুদ বৈশা পড়ে আদব্লা শিক্ষা খেয়ে পারি কথা ঠিক না বেশ ভালো কথা আমি আমার মতটা পেশ করতেছি ঠিক না আমার মত যে আপনাকে সবাইকে গ্রহণ করতে হবে এরকম না আমার মত যে আপনাকে গ্রহণ করতে হবে এরকম গিরান্টি নিয়ে আমি আসি নাই করতেও পারেন প্রত্যাখানো করতে পারেন অসুবিধা আলে হিন্দি মোসাইতে আমি এখানে দারোগা হিসাবে আসি নেই শোনাবার জন্য আসছি মানাবার জন্য আসি নেই আপনি মানতেও পারেন নাও মানতে পারেন ব্যাপার সম্পূর্ণ আপনার কি কথা ঠিক আছে না ভাই মারামারি কিছু নেই এখানে তা আপনি জীবনবার মহাব্বাতে দাঁড়াইলেন আমার মাকে কোনদিন করলেন আমার বোনকে কোনদিন ধারা করলেন এই বেসারি খুব বাদ দিয়ে দেশের মহাব্বাত থেকে কথা ব্যাপার এই বেসারির মহাব্বাতে মারুম হয়ে গেছে অথচ দেখেন এই বেসারীরা কত আসে মহিলারা কত আসে আলাইহা এক হাজার বলল নামাজ পড়তেন নামাজ পড়ার কি বললেন জানেন কসম আমি সোয়াবের আশায় নামাজ পড়িনি আমার সাধারণ এক মহিলা প্রতিদিন এক হাজার নামাজ পড়ছে আমার নবী যেন অন্ন নবীদের উপরে আমার নবীন করতে পারে দেখছেন কত আসে ঠিক না রাগটা করছেন রাগ করিয়েন বুঝেন বুঝার চেষ্টা করেন রাগের জমিতে ফসল হয় না উঁচা জমিতে কি হয় না ভাই ফসল হয় না কি শব্দ বুঝা না গেলে আমি কি করব তো কলার ব্যাপার করে দাও নয় আর আওয়াজ যেন কোনো ব্যাড না আসে নয় না হয় নর্মাল করে দাও রসুল আলহামদুলিল্লাহ বস একটা মোটামোটি আলোল হয়ে গেছে এরকম এক মজলিশ করতে রানা করলেন আল্লাহর হাবিব প্রশ্ন করলেন সাহাবার এখানে বসে কি করতেসো সাহবা জবাব দিলেন বৈশা বৈশাখ করতে এবং হেদায়তের ধনে ধন্য করছেন সেই মওলার প্রশংসা করতেছি আল্লাহর হাবিব বললেন তোমরা যে জবাব দিছো দৃশ্য কেন বস আল্লাহর কসম সাহাবার কসম কাটা আল্লাহর কসম তোমাদেরকে নিয়ে আফ্রেস তাহাদের মধ্যে গর্ব করতে আসে গুরুত্বপূর্ণ দাবি ঠিক না আমার পরে কোন বক্তা আছে তো যাই হোক বেশিক্ষণ আর বয়ান করব না সংক্ষিপ্ত কিছু সময় বয়ান করব। কলবের দরজাটা খুলে ফেলেন একেবারে কলবের দরজা খোলা থাকবে বদ্ধ কোনো পাত্রের মধ্যে কোনো কিছু ঢুকানো সম্ভব না ঠিক না শরীর এখানে থাকবে মনটাও বাড়িতে থাকবে ঠিক আছে না ও এখানেই থাকবে ঠিক আছে না শরীর এখানে মন এখানে বয়ানগুলি যদি শরীর সম্মত হয় গ্রহণ করতে হবে শরিয়াতের উল্টা বা খেলা ফলে প্রত্যাখ্যান করতে হবে মানা যাবে না স্ত্রীর কথা মানতে পারে না পীরের কথা মানতে পারে না নেতার কথা মানতে পারেন না ইমানকে মজবুত করেন ইমানকে মজবুত করেন গুণার উপরে কথা মানতে পারে না ঠিক আছে না আমি তো আল্লাহর গোলাম গোলাম আল্লাহর ইয়াকা না আমরা তোমারই আবাদত করি ইয়াকা না দুইটার অর্থ দেয় হাল মোস্তাকবেলের বর্তমান ভবিষ্যৎ মসজিদেও তোমাকে শেষ দা দেয় তোমাকে বড় মনে করি মসজিদের বাহিরেও তোমাকে বড় মনে করি মাসজিদে তোমার এবাদত করিতেছি বাহিরেও তোমার এবাদতই করিব মসজিদে তোমারই হুকুম মানি বাহিরে তোমার হুকুম কি হ্যা ঠিক না মাসজিদ আল্লাহ আকবার আর বাহিরে কালমার্স আকবার মসজিদ আল্লাহ আকবর বাহিরে মৌসুদুন আকবার। মসজিদ আল্লাহ আকবার। বাহিরে প্লেটো আকবর মসজিদ আল্লাহ হু আকবর বাহিরে অ্যারিস্টাল আকবর মসজিদ আল্লাহ আরনাফি কি কথা ঠিক না বাহির আল্লাহ হু আকবর বরের আকবর আর সমস্ত জিনিসের কি ভালো লাগে কমিউনিজম কি বলে ডেমোক্রেসি আরে তুমি আল্লাহকে বুঝো না আল্লাহ কে চেন এবার কি বুঝো নাই কি কথা ঠিক না হুয়াল্লা একমাত্র তিনি নিত আর কেউ গুণান্বিত না সমস্ত গুণের অধিকারীকে রাজা কে শান্তি দেওয়ার মালিক কে মারার মালিক বাঁচাবার মালিক বাচ্চা দেওয়ার মালিক নেওয়ার মালিক ইমানকে মজবুত করো মসজিদ এ শেষদা দিছো কবরে গিয়া বলবে বাবা আমাকে বাচ্চা দাও তোমার ইমান ঠিকটা তুমি বেইমার তুমি মসজিদ এ শেষদাস আল্লাহকে আর রোগ শোক ভালাই করে আছে তোমার বাবা কবর ব্যাপার ঠিক নেই বাবা কি আল্লাহকে সবচেয়ে বড় মনে করেন তো আল্লাহ বড়ই হয়ে থাকে তাহলে আইন মানেন না কেন কারণটা কোথায় আল্লাহকে মানেন না কেন কারণটা কোথায় আল্লাহকে বড় মনে করি নেই ওই সত্তা যিনি সবসময় ওজুদের মধ্যে আছেন। আর রসুল আহ প্রেরণ করছে সেই সত্তা তার রসুল কে রসুল নিজের থেকে আসে নেই নিজের থেকে কে প্রেরণ করছেন কাকে রসুল কি নবী কি নবী কি রসুল কি কেউ বলেন নবি ও রসুলা কি জিনিস যারা তস্কিয়ায় কাজে ব্যস্ত হেদায়তের কাজে ব্যস্ত দাওয়াতের কাজে ব্যস্ত নবী ও রসুলের মধ্যে তাদের ওটা প্রশ্ন উঠে কে প্রশ্ন কি প্রশ্ন আমা মিন ওলা আল্লাহ আল্লাহাকালামে পাঁকের মধ্যে নবী এবং রসুল কে মাতুফ মাতুব আলী ব্যবহার করছেন আর ওলামা কাম তুলাবাই আজাম জানেন মাতু মাতুফালে মোকাইয়ের হয় একটা আর একটা বিপরীত হয় এই আয়াতই প্রমাণ করে নবী এবং রসুল এক জিনিস না এই আয়াত কি করে প্রমাণ করে তার পার্থক্যটা কি কোরআন প্রমাণ করছে নবী ও রসুল এক না তার পার্থক্যটা কি কেউ কেউ বলেন যারা নতুন শরীয়াতের প্রবক্তা তাদের কেবল হয় রসুল আর যারা শরিয়াতের প্রবাক না তাদেরকে বলা হয় নবী কেউ কেউ বলেন যাঁদের উপর নতুন কেতাব আসছে তাদেরকে বলা হয় রসুল যাদের উপরে কেতাব আসে নাই তাদেরকে বলা হয় নবী তাদের উপরও প্রশ্ন আসে আল্লা ফর্বুল আলমিন হাজর ইসমাইল আলহ সালাম সামনে খান রসুলানবাহ ইসমাইল তো নবী এবং কি রসুল অথচ নবী ইসমা সালাম কোন নতুন শরিয়তের প্রবক্তা না তার উপরে কোন নতুন কিতাব আল্লাহ তাকে রসুল স্বীকৃতি দিচ্ছেন তাহলে যারা বলছেন নতুন শরীয়তের প্রবক্তা এবং নতুন কিতাবদারী তাদেরকে কি বলা হয় রসুল বলা হয় অথচ ইসমাইল আলাহ সাল্লাহাত নতুন শরীয়তের প্রবক্তাও না নতুন কিতাবদারিও না অথচ আল্লাহাক কি বলছেন রসুল বলছেন মারাত্মক প্রশ্ন করছেন তারপরে করে কি হবে এতক্ষণ যে বয়ান করছি এইটা হয়তো অনেকে মনে থাকবে বুঝছেন বা বুঝেন নাই কিন্তু এখন যে পার্থক্যটা বলবো এইটা প্রত্যেকের মধ্যে গাঁদতে হবে প্রত্যেকের কলবের মধ্যে ভালো মতো পেতাব নবুয়াতের মধ্যে রসুল এবং নবীর পার্থক্য করতে গিয়া বলেন সমস্ত নবীদের উপরে নাহিয়ান মনকার অন্যায়ের মোকাবেলা করা জেহাদ করা ফরজ না কিন্তু সমস্ত রসুলের উপরে নাহিয়ানেল মনকার অন্যার মোকাবেলা করা জেহাদ করা ফরস সমস্ত রসুদ্দের উপরে অন্যের মোকাবেলা করা নাহিয়ানের মনকার করা জেহাদ করা চাই তার উপরে নতুন কতাব আসুক অথবা নাই আসুক শরীয়দের প্রবক্ত হোক অথবা নাই হোক রসুল মানি অন্যার প্রতিবাদ করবে না আসলে বাস্তব হলো এই ইমাম তাই মিয়া রহমতুল্লাহ নবী এবং রসুলের মধ্যে যেই পার্থক্য করছেন এর চেয়ে আশাহ আকুয়া সহি কবি এবং সবচেয়ে শুদ্ধ আর কোনো পার্থক্য কেউ করতে পারে না এর উপরে আর কোনো প্রশ্ন থাকে না হুয়াল্লাহ তা নবী মোহাম্মদ সাল্লুআ আসাল্লাম শুধু নবী নন রসুল ও বলেন শুধু তিনি কি রসুল রসুল আমরা তার উন্মত কাজে নবী মোহাম্মদের উম্মদে শুধু নবীরা কাজ করলেই চলবে না রসুরালাও কাজ করতে হবে নেন করতে করতে হুশ নেই সব নবী প্রেমে পাগল কিন্তু নবীর কাজ নিয়ে আমরা কেউ পাগল না নবী নূরের কি নূরেন না গায়েব জানেন কি জানেন না আমার নবী হাজের কি হাজেন না এই করতে গোষ্ঠী খ্রিস্টানের দালালের গোষ্ঠী উম্মতে মহাম্মাদিকে মুরুক্ষ পাইয়া এই মুরুক্ষতার কারণে এমন কিছু প্রশ্ন তাদের মাথার মধ্যে ঢুকায়া দিছে ওই প্রশ্নের পিছনেই থাকে কিন্তু আমার উদ্দেশ্য কি কেন আমি নবীর হলাম এই উদ্দেশ্যে কি তিনি মাটির তৈরি নূরের তৈরি কি হাজেন এই চিন্তায় আপনি ব্যস্ত হয়ে গেছেন না আহ আহ আমি যদি বলি নবী নূরের আর কিসের মাটির আমি যদি বলি মাটি আর একদল বলব কিসের তোর সমাধান কি এই জগড়ার সমাধানটা কি মারামারি করবো আমি একটা সমাধান দিয়া যায় জীবনে আর কার মধ্যে প্রশ্ন থাকবে না এমন সমাধান দেব জীবনে কারোর আর প্রশ্ন থাকবে না দেব নাকি কি সমাধানটা দেখার আপনার মত হয় কি না ইমান কি জিনিস ভাই ইমান ইমান হলে গায়েবের উপরে বিশ্বাস করা গায়ব কি জিনিস না না ভাই আমি কই শোনে নাগে। গে পঞ্চ মাধ্যমে পঞ্চ ইন্দির মাধ্যমে যেই জিনিস দেখা যায় না শোনা যায় না গ্রান নেওয়া যায় না জীবরা সাঁত গ্রহণ করা যায় না স্পর্শ করা যায় না এমন জিনিসের উপরে বিশ্বাস করার নাম ইমান যেমন আমার মাথার উপর আমি বললাম আমার পকেটের মধ্যে আতর আস কি আছে বিশ্বাস করছেন দেখছেন গ্রান পাইছেন কানে শব্দ পাইছেন জিব্রায় সাইছেন হাতে স্পর্শ করছেন এই পাঁচটা জিনিস দ্বারা আমি আতর বুঝি নাই বুঝলাম করলাম কেন কে বলছে হুজুর বলছে জোরে আমি যখন প্রশ্ন করছি এই প্রশ্নের জবাব দিয়েছেন হা এই হা পড়ার আগে আপনি আমার ইনভেস্টিগেশন করছেন করছেন অবজারভেশন করছেন ব্যক্তি কে সংবাদটা কে প্রধান করছে সংবাদ দাতা যদি সত্যবাদী হয় তার সংবাদটাও সত্য হয় আর সংবাদ দাতা যদি মিথ্যা হয় তার সংবাদটাও যেমন আপনাদের এই ভৈরবের এক বড় গুন্ডার নাম করে সবাই চিনেন সে বলতেছে আমার পকেটের মধ্যে দশ লক্ষ টাকা আছে দশ লক্ষ টাকা আছে আপনি বিশ্বাস করছেন কই কেন তার টাকাও দেখেন না আমার আতরও দেখেন নাই তার টাকা বিশ্বাস করলেন না আমার বিশ্বাস করলেন কেন ব্যক্তি খারাপ ওই ব্যক্তি সংবাদটাও খারাপ হুজুর ভালো তার সংবাদটাও কি কথা ঠিক না তাহলে ব্যক্তি যদি সত্যবাদী হয় তার সংবাদটাও সত্য হয় যদিও আমি না দেখি না শুনি না গ্রাম পাই কি কথা ঠিক না এর নাম গায়েব এর নাম কি এর নাম তুমা বি আল্লাহকে দেখি নাই জান্নাত দেখি না জাহান নাম দেখি না পুলসরাত দেখি নাই কেয়ামত দেখি নাই বিশ্বাস করছি কি করি নাই এর নাম কি আমরা হাজারো জিনিস না দেখে বিশ্বাস করি কি করি না এখানে ফ্রেস তর না দেখছেন আপনি শুনছেন আওয়াজ পাইছেন শব্দ পাইছেন তাহলে আমরা এরকম হাজারো জিনিস বিশ্বাস করি কি করি না এবার আমি বলতে চাই এবার আমি বলতে চাই আল্লাহর রসুলকে আল্লাহ যা দিয়া সৃষ্টি করছে আমি তার উপরে ইমান আল্লাম মাটি দিয়া করছে ইমান আমরা জানি না কি দিয়া বানাইছে আল্লাহ যা দিয়ে জামালা কোথায় বলেন যদি কে আপনাকে বলে মাটির বা নূরে আপনাকে বলবেন আল্লাহ যা দিয়ে বানাইছে ইমান আনছি মানে আমাকে ইমান বলেন আপনি বলেন আমাকে ইমান আমি তো বলছি আল্লাহ আল্লাহর মৌলকী মৌলভী তুমি পঞ্চাশ বছর নূরের বয়ান করছো কিন্তু নূর শব্দ কখন কোন জায়গায় কি অর্থে আসে আমি জানি না আমি পঞ্চাশ বছর নূরের সেলা আল্লা লি আসলে অর্থ কি হবে আমি আল্লাহনুর এখানে নুশব্দ বাবার এই নু শব্দ অর্থ কি কন কি ঠিক না কাজে ঘটনা হয়েছে মনে রাখতে হবে মনে রাখতে হবে যখন মৌলবি তোমাকে এই বয়ান করবে তখন বলবো তুমি পঞ্চাশ বছরে এই বয়ান করছো কিন্তু তুমি নূরের তাহা করতে হবে কখন কোন সময় নূরের অর্থ কি হবে কাকে বলে ফেরেস্তা নূরের তৈরি যেটা বলেন কিসের আমার নবী কি ফেরেস্তা বড় না ছোট তা ফেরেস্তারা নূরের আল্লাহর নবী নূরের তা তো সমান হয়ে গেল বড় করলাম কি আমার কোন অবস্থা কেমন জানেন নাকি দুই বন্ধু বসে কাঁঠাল খাওয়ার জন্য এক বন্ধু বলতেছে দোষ তোর বাবা মরছে কেমনে তোর আরে সেই কথা বল এই প্রথম রোগের থেকে স্টোরি শুরু করছে অমুক দিনে কিভাবে ছিল কি কি করছে আর ওই বন্ধু কাঁঠাল উদ্দেশ্য না তো কাঁঠাল খাওয়ার উদ্দেশ্য বন্ধু তোর বাবায় মরছে কেমনে একদিন গাছ পড়ছে ঠাস করিয়া মরিয়া দিয়েছে শোনেন এই খ্রিস্টানের দালালের গোষ্ঠী আসল উদ্দেশ্য বলে না রসুল কে আলা কেন নাজেল করছে এই বয়ান করবে না উদ্দেশ্য কি কেন আসছেন এই বয়ান নেই এমন এক কাঠাল খাওয়ার দেয় খ্রিস্টানের বৃষ্টি চিন্তা করছেন ভাইয়া আমার যুবক বন্ধুরা রাগ করিও না তুমি যদি বুঝতে না চাও তোমাকে কেউ বুঝাতে পারবে না এখন বাংলা সমস্ত বই পুস্তাক বের হয়েছে না আমাকে দেখেন তো কোন জায়গায় দেখা দাও তো আমাকে আমার যুবক বাবা হ্যাঁ আমার যুবক বাবা আমাকে একটু বলো তুমি দেখো কোন বাংলা বই পুস্তাকে দেখাও আমাকে একটু কোন সাহাবি আল্লা নবী নূর গায়েব জানে কি জানে না হাজের কি হাজের না এইটা নিয়ে কোনো যে বিষয়টা বাবা আমাকে বলতো এটি করি কেন বাবা এটি ইমান ধ্বংস করার জন্য বাবা কি ধ্বংস করার জন্য গায়েব শব্দের অর্থ তোমাকে বললাম গায়েব শব্দের অর্থ তোমাকে বললাম আচ্ছা আল্লাহ কি বিষ খাইছিলেন কি খাইছিলেন না আপনাদের জানা আছে তা তিনি জানলেন না কেন এফকে আয়সা সম্পর্কে আপনারা জানেন সম্পর্কে ঘটনা জানেন না। যার সানে কোরআন আঠারো আয়াত নাজেল হয়ে গেছে আল্লাহ বেচিন হয়ে গেছেন অস্থির হয়ে গেছেন মাজলিস ডাকছেন আয়সার সালাম গ্রহণ করেন নাই আয়সা বাবার বাড়িতে চলিয়া গেছেন মাজলিদ ডাকছেন আলী রাধিউল্লাহ বললেন ইয়া নিয়াল তো চিন্তিত হওয়ার কিছু নাই আপনার নবী আপনার যদি স্ত্রীর কোন অভাব নাই প্রয়োজন আয়সাকে তালাক দিয়া দেন কি কথা ঠিক না ওমার আবহা বললেন ইয়া নবী আল্লাহ আয়সাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ কি করছে আল্লাহ নবী আঙ্গুল উপরের দিকে উঠালেন বুঝলেন যে আল্লাহ দিছে তখন উমার উবুল খত্তাপ বললেন ইয়া নবী আল্লাহ যেই বিবাহ বন্ধন করছে আল্লাহ আমার সমস্ত প্রেশনে দূর করে দিলা এই ফয়সলা আল্লাহ তরফ থেকে আসবে দস্ত তোমার সাথে আমার জগড়া নাই আমি তোমাকে বলি নবী মজলিশ ডাকলেন আয়সা রাজিয়া বাড়িতে চলিয়া গেলেন অথচ নবী না সে এর সাথে ছিলেন কি ছিলেন না এরপর আল্লাহাক যখন ওহিনাজ করছে তখন তিনি জানতে পারছেন তিনি বাড়ি মোবার দোস্ত আমাকে বলো তুমি তুমি আমাকে বলো বেশ ভালো কথা আমি ফতুয়া দেবোনা তুমি মোশেক না বেদাত এই ফটো আমি দেবো না মতের মধ্যে পার্থক্য থাকতেই পারে মতের মধ্যে পার্থক্য আমার মত এটা তুমি মানিও না তুই প্রত্যাখ্যান করোনা আপত্তি নাই তো বেশ ভালো কথা আমার নবী যদি হাজের নাজের হয়েই থাকেন তাহলে আমার নবীর সামনে বসাটাও কেউ বেফল এর চেয়ে বড় চরম খারাপ আর দুনিয়াতে কেউ আসে তোমরা যখন দূরত পড় বয়ানের ফাঁকে ফাঁকে তখন নবী তো হাজির হয়ে যায় তখন তুমি বসলা কিভাবে কি ভাইও এইগুলি নিয়ে তর্ক বিতর্ক করিয়েন না আমার বলার উদ্দেশ্য এইগুলি নিয়ে আমাদের তর্ক বিতর্ক যেহেতু সাহবার এই তর্ক বিতর্ক করে নাই আমি করতে যাব কেন বরং বলবেন আমি ইমান আছি ভাই আমি ইমান আছি আমি ইমান আসি আহমানি কেন আসছে বিলহুদা দিন হকু আল্দ্দিন আমার নবী আসার কারণ আল্লাহবাক নিজেই বাতান আমার নবীর দিন সমস্ত দিনের উপরে বিজয় অর্জন করবে দিন কি জিনিস দিন কাকে বলা হয় দিন মানে আদর্শ নীতি নিয়ম পদ্ধতি আমার নবীর দিন আমার নবীর আদর্শ আমার নবীর নীতি আমার নবীর সমস্ত কথা সমস্ত কাজ সমস্ত সমস্ত প্রাইম মিনিস্টারদের উপরে গোটা দুনিয়ার সমস্ত চিফ জাস্টিস উপরে আমার নবীর দিন আমার নবীর আদর্শ বাস্তবায়ন হবে কার আদর্শ কাজে তুমি যদি মাহসুদিনের আদর্শ বাস্তবায়ন করতে চাও তাহলে আমার নবীর বাস্তবায়ন হবে তুমি ধর্ম নিরপেক্ষতা বাস্তবায়ন করতে চাও তুমি বুঝিয়া রাখিও রাগ করিও না ভালো মতো বুঝোরা যে আদর্শ দিছে তারছে আমার নবীর আদর্শ ভালো ছে তার চেয়ে আমার নবীর আদর্শ ভালো এরোস্টোটাল যে আদর্শ তার চেয়ে আমার নবীর আদর্শ ভালো কালমার যে আদর্শ তার চেয়ে আমার নবীর আদর্শ ভালো মাউসুতুন যে আদর্শ তার চেয়ে আমার নবীর আদর্শ ভালো নাকি আব্রাহিংক এর নাম রেস এর নাম মোহাম্ব আমার নবী আজকে দুনিয়াতে নাই আমার নবীজকে দুনিয়াতে নাই শেখ সাহেবের ভক্তরা শেখ সাহেব নাই তার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল জিওর রহমান সাহেবের ভক্তরা জিওর রহমান সাহেব নাই তার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল কথা সত্য না মিথ্যা ওসমানী সাহেব হবে না কেন আমাকে বলো কেন হবে না আমাকে বলো কারণটা কি শোনেন ভালো বুঝো যে সমস্ত নেতারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার ভক্তরা তাকে বলে না তার নামে অর্থ দিয়ে দেয় আজকে আমার নবী ও দুনিয়াতে নাই আমার নবীর ভক্তরা আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিয়া দেবে রক্ত দিয়ে দেবে শ্রম দিয়া দেবে আসি কি নাই সুপারিশ করবে কেন কত আমার নবী কেন ঠেকছে কেন ঘটনা কি আমার নবী ঠেকছে কেন তোমাকে সুপারিশ করবে কেন কারণটা কি তুমি কি করছো আমার নবীর জন্য আমার নবীর দিন আজকে দুনিয়ার থেকে ইতিহাস তোমার ভুরু একদিন বাঁকা হয় নাই তোমার জবান দি একদিন কথাও বের হয় নাই আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলছে তাদের মন খারাপ হয় নাই আজকে আমার নবীর দিন দুনিয়ার থেকে বিলীন হইয়া যায় আর তুমি ঘুমাওয়ার খাওয়ার নাদুস চলা চলাফেরা করতে আসো তুমি আমার নবীর আমার নেতা উমক আমার নেতা তমুক আমার নেতা তমুক বলো কি না। আর নবী মুহাম্মাদের উম্মাতরাও বলে আমার নবীর মোহাম্মদের উম্মাতরাও বলে তোমার নেতা আমার নেতা বিশ্ব নী মুস্তফা জোরে বলেন কলবের মধ্যে বসাইয়া দেন তোমার নেতা আমার নেতা এবার আসতে হয় এবার আসতে হয় এবার সান আসতে হয় তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা যুবক বাবারা রাগ করিও না বোঝার চেষ্টা করো রে বাবা আমার বাবারা কি নিয়ে রা করছো কোথায় রওানা করছো তুমি কি বললা নেতাজি আপনার জন্য আমার জীবন দিয়া দেব আপনার জন্য আমার রক্ত দিয়া দিব বাবার এই রক্ত কি তোমার বাবার দেওয়া রক্ত নাকি এই রক্ত কি তোমার এই মায়ের কার যদি রক্ত দিতে চাও যদি জীবন দিতে আমার মাওলার জীবন মাওলার জন্য দিয়া দাও আমার মাওলার রক্ত মাওলার জন্য খবর দাও মুসলমান হে মুসলমান মুসলমান আমার নবীর দিনাজকে মেলান হইয়া যায় ইতিহাসে মুসলমান কত কষ্ট করছে রে বাবা আমার নবী দিন রক্ষা করার জন্য দাঁত চালাইয়াছে মাথায় মধ্যে জখম করিয়া আমার নবীর উপরে পাথর মারতে মারতে রে তার জুতো তো আসলামকে পাওয়া যায় না তিন দিন পর্যন্ত পাওয়া যায় না তোমার ও অক্ষর পাগলের মতো হয়ে গেল তলু আর নান্দ হয়ে গেছে আমার ঘরে আর বলে কে আমার নবীকে ঘুম করিয়া পেলাই তোর বাড়ি থেকে কেউ রাক্ষা পাবানা পাগল হয়ে গেছেন চলতেছে এক রাখাল দেখার পরে রাখালকে প্রশ্ন করছে একজন মানুষ দেখছো নাকি আল্লাহর নবীকে তোমরা দেখছো নাকি আল্লাহর দেখছো আমি জানি না এক ব্যক্তি শেষ দায় করিয়া কান্দে তার কান্না সাথে সাথে আমার উঠলিও কিছু খায় না সব উঠে তার কান্নার মধ্যে ব্যস্ত হয়ে গেছে রসুল্লাহ আপনি মাথা উঠান শেষ ধা উঠান দিন বুঝতাম না ইসলাম বুঝতাম না আপনার কদমান করছে ইসলামের সরাবাত মা ফাতেমা ব্যথিত আমার নবী কে কেউ উঠাতে পারবে না মা ফাতেমা পাগল নেই তার বাবাকে তিন দিনের না পাই খুশ নাই খাবা নাই দাবা নাই কিছু নাই আলী রাধি আল্লাহ ফাতেমা রাধি আল্লাহ ভাইয়া যান আপনি সের উঠান আপনি আমাকে যারা খাই খানো না আপনাকে আমাকে দেখা যারা আপনি থাকতেও পারেন না যখন আপনি সফর থেকে আসেন ফাতে হারাম না দেখলে মাথা ঠান্ডা আপনার কলিজা ঠান্ডা হয় না ফাতে মারা দিয়া নবী আল্লাহ ইয়ার আমার দুই ছেলে হাসান হুসাইন কে আপনার জন্য কোরফা উঠান তোমার জন্য আমার জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাই সেই নবীর খবর সেই নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না তোমার সে কফল পরে আল্লাহ তুমি এমথের ময়দান মানুষ আজও সহ্য করতে পারবে না আবার পানির পেশা পালন মত হয়ে যাবে আল্লাহ নবী আল্লাহ पंचार बचर मध्य पानी लागेना समस्त मानस दीबे पथे मध्य लोक के सामने ढोकार আটকাইয়া ফেলাই আমাদেরকে আসতে দেয় না আমার উম্মা দাও আমি তাদেরকে এক পেয়ালা হাউসে কাউরের পানি পান করাইয়া আর কোনোদিন পানির লাগবে না তখন আপনি আপনার দিদির বিরুদ্ধে স্লোগান দিছে আপনাকে নেতা মানে নাই আপনার আদর্শ পছন্দ করে নাই তখন নবী আল্লাহ সালাম বলবে সোকান সহক তোরা বাবার ওই মুহূর্তে জনাবহাম্মুর রসুল্লাই আসাল্লাম পরিচয় না দিলে আর কেউ তোমাকে সুপারিশ করতে পারবে না বেচিন হয়ে যাবে আবার দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মৌমেন মৌমেন পুচ রাত দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাইতে আছে। মৌমেনদের জান্নাতে দেওয়া দেখিয়া পিসলাইয়া ঘুম ঘুম জাহান্ন আর তোমরা জাহান্ন থেকে উল্লা জাহান নামাদের জাহান্তে জলতে কলিজা শুকাযা যাবে জিবরা শুকাযা যাবে পানি পানি করা চিল্লাইতে থাকবে আল্লাহাকুল এই না কত নেমাতের ইলিশ আর এক ধরনের স্বাদ মুরগির গোসতে ভিন্ন ধরনের স্বাদা আমি এক ধরনের মজা ফজলি আমি আর ধরনের মজা হিমসা করে আর ধরনের মজা আমার এত নেমাত আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি আল্লাহ তুমি মাফ করিয়া দাও যখন পানি এবং পুজ গুলিয়া খাইয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া গলাইয়া জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবার সহ্য করতে পারবি ওই জাহান নামের এক হাসবো কেউ সহ্য করতে পারব বাবারে কেউ যদি বলতে পারো হুজুর আমার পাড়া বলতেও যাইও না বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো নামে আমি যাব আপনি এত ব্যস্ত মানে আপনি কেনই বাবার হাতে বায় ধরতে চান বাবা তুমি বিচার করো তুমি যদি কোনো পুকুরের পাড়তে হাটিয়া যাও আর যদি দেখো পুকুরের পানে একটা বাচ্চা তোমাকে নাত্তি মারবে কামড় মারবে গালি দিবে তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা পানির সাথে খেলতে আস বাধা দেওয়ার কারণে তুমি আমাকে নাত্তি দাও কামড় দাও গালি বাচ্চা পানির সাথে খেলতে খেলতে খেলতে খেলতে হটা যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা সাজা পানির থেকে উঠব বাবা আমরা এবং হাদিসের দৃষ্টি দেখতে জাহান নামের কিনারায় বসে খেলা করতে আসে আনন্দপুর তিন রাজির মধ্যে লিপ্ত হইয়াছে ওই দিকে পিছনে আস অপেক্ষায় আছে আল্লাহাকে হুকুম আসবে তো একটা ধাক্কাড়বে নে ঘুম গুমখরা জাহান নামে পড়িয়ে যাব রে বাবা আর তোমার এসে জাহান নাম থেকে উন্নয় তবে মোমেন মুসলমান মোদার থেকে ফিরিয়া কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শায়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শায়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক কানি আল্লাহর সমস্ত আল্লাহর একমত যে পীরার পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবার আলহামদুলিল্লাহ সুনেগাম মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আসেন কলম নরমে চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সার নাকেরাম ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার দুনিয়ার চোখের পানিও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া সেই আমিও দোয়া করি সামাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো কিয়াম গলা গলি বা পর দেন মা বোনের দুই হাত তুলিয়া মাওলার দাদা কান্দ আর মাওলার কাছে চল্লা কান্না না ওরে মান্না সাদা দাঁড়িয়ে যখন কান্দন তখন তুমি লজ্জা পাইয়া যা আমার এত সন্তান বাবা সন্তান বাবা সাদা দাঁড়িয়ে লজ্জা পায় না আল্লাহ কত যা তোমার খাস খাস বন্ধা দিকে হাত তোল নাম আল্লাহ তো গুনাগান আমার দিকে না তাকায়া। তোমার যেই বন্দার হাত পছন্দ তাহলে আমাদের সবাই গুণাকথা মাফ করে দে আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না তুমি ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দর এখানে কেন আসছে पी पल्ला दुनिया पवार आसी नाई दुनिया चावार दुनिया विपदे आल्लामा कर फल अल्लाह केोजा सारिया दीसी क्यों दी का फल क्यों सेंार मध्य पतित हो ग গাজা পান করিয়া ফলাইছে। দাও সেবা থেকে কাজ করিয়া নাও আল্লাহ আমার যুবক বাবা থেকে কবল করিয়া নাও আমাদের ছেলেও মারা যায় না তোমার কথা বন্ধ করিয়া বলাইছি মৌলারি না কার মাই না কার বাবা নাই জানি না কার স্ত্রী নাই জানি না কার সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমনা যত মুজাহিদরা খবরে সবাই খবরে দাও বলন্দ করে দাও আল্লাহ কবুল করেন আল্লাহ তোমার কাছে দয়া করে মায়া করে কবুল করে না কবল কি বেড়া বসেনকে হ্যাঁ না। আমরা প্রত্যেকে গাছের বসে আমরা সবাই তো প্রত্যেকে করিবা করি পর্দালের মা বোনেরা আপনারা নিহত করেন সাথে তা করতে আসি এই মধ্যে যাদের বায়া ধর নিয়াত মুড়ি ধর নি তারা নিহত করেন মুড়ি ধোয়া গেলাম আর যাদের মুড়ি ধোয়ার নাই তারা করলাম আল্লাহ আমাদের খুঁটা ছাড়া জানোয়ার অন্যের ফসল নষ্ট করবি ফিরানো যায় না ঠিক চিন্তা ভাবনা করিয়া দেখা গেছে বাস্তবতাও তাই কোনো একজন আল্লাহওয়াল্লাহ সাথে সম্পর্ক না থাকলে আসলে যতই চেষ্টা করি গুনার থেকে ফেরা যায় না আমার সবাই তো রহিম বিসমিল্লা রহমান রহিম আশ্লাহ ওষুদ মোহাম্মদন কামালা কবুল করিয়াতনে সস্তিয়া শব্রিয় আদ্রিয়া নকশবন্দিয়া মজাদদিয়াকে ফির সৈদ পাইজুল ফিম খলিফা শাইখনা مرشدنا مرحوم جناب حضرت مولانا سیاد محمد عزد القریم صاحب کے آئے من اللہ اس طریقہ کی نعمت میرے نصب کر آؤ جماعت میں رسول اللہ صل اللہ علیہ وسلم کے میرے এত ব্যস্ত মোনাজাত হয়ে যাবে এখনই এটা কথা শোনেন এই তরিকার যারা স্বভাব আদায় করতেছেন এই তরিকার যারা পুরান মোজাহ শিখতে পারবেন আর বাংলাদেশ মুজাহদ প্রকাশন কে তেমন পাশে ব্যানার বসা আছে ওই প্রকাশনী পড়তে মধ্যে তিরিশ প্রকার নামাজ আর ওই আমার একটা বয়ান মানুষ বি জানোয়ারের পরিচয় আর মাসিক আলকারিম পত্রিকা আছে নিয়ে যাবেন শোনেন মধুর দোকানে কি পাওয়া যায় বাবা স্বর্ণের দোকানে কি পাওয়া যায় প্রতিষ্ঠা আপনার কাছে আসবে না যদি মাওলাকে আপনি পাইতে যান যেখানে মাওলাকে পাওয়া যায় সেখানে আপনাকে যেতেই হবে আগামী বারো তেরো চোদ্দই ফাল্গুন চব্বিশ পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি আগামী মাসের চব্বিশ ছাবিশে ফেব্রুয়ারি চরমে লক্ষ লক্ষ আল্লাহ হবে রাজি আসেন ইনশাল আল্লাহ বাইশে ফেব্রুয়ারি ফেরিগার থেকে এই ফেরিঘার থেকে ২২ ফেব্রুয়ারি ইসলামের জন্য চেষ্টা করলো খাটে দিলো সাহায্য করলো আমরা যারা মাওলা আল্লাহ রোহিঙ্গার মুসলমানকে হেফাজত করেন কাশ্মীর ইসলামের দিকে ঝুঁকাইয়া দেন জাদুকরের জাদু থেকে হিংসার থেকে জালেমের জুলুম থেকে জিনিসের সারা রাত থেকে হেফাজত করেন্লা অনেকেরই পরীক্ষা ভালো রেজাল করার ফিক দিয়া দেন এই মাদ্রাসাকে আপনি কবল করে না যারা ন্যাক নিয়াদ করছে তাদের ন্যাক কাজ করার তৌফিক দিয়া দেন রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নিঃসির সুভান